মহমদসাহব আজমাইন ওমতিন্দউন আউ্লা আজবাহু আউলাইয়ানী সুলতানি মুবিন আল্লাহ পাখের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজলফিউ নবী সালামের উপর সম্মানিত ভাইরা আমাদের তাফসির হবে সুরায় নামল থেকে সুরায় নামলের আয়াত নম্বর বিশ একুশে আল্লাহ পাখ রব্বুল আলমিন হুদহদ পাখির কথা উল্লেখ করেছেন একদিন সালাম পাখির হাজিরানি ছিলেন হুদুদ পাখিকে অনুপস্থিত পেলেন জিজ্ঞেস করলেন যে হুদহুদ কোথায় পাচ্ছি না কেন যদি এইরকম অনুপস্থিত থাকে তাহলে তাকে অবশ্যই শাস্তি দেবো কঠোর আর না হলে জবাই করে ফেলব মেরেই ফেলবো আর না হলে তাকে কোন উপযুক্ত কারণ দর্শাতে হবে মহান আল্লাহ বলছেন কথা ফাঁকা দত্ত খোঁজ খবর নিলেন সালেমান সালাম একদিন পাখির ফাঁকা আল্লাহ বললেন মাহিয়াল্লাহ আর আরাল হুদা কি ব্যাপার আমি হুদ হুদকে দেখছি না আমিনাল গায়েবেন সে কি আজকে অনুপস্থিত রয়েছে সে কি আজকে গায়েব অনুপস্থিত রয়েছে লা যদি তাই হয় তাহলে তাকে অবশ্যই আমি কঠোর শাস্তি দেব আউলা আজবাহান্না অথবা তাকে আমি জবাই করে ফেলবো আউলা আতিয়াননি সুলতানি মবিন অথবা সে আমার কাছে উপযুক্ত কারণ দর্শাবে তাহলে শাসককে যে সব দেশের ন্যায়সঙ্গত বিধান রয়েছে সেগুলি সম্পর্কে জনসাধারণকে জিজ্ঞাসা করার অধিকার রয়েছে কিন্তু বিধান ন্যায়সঙ্গত হতে হবে জালে মানা কোনো যেন সংবিধান না হয় আল্লাহাকাবুল আলমিন বলছেন ফামাকা সাহা গায় অল্প সময় গিয়েছে এই মুহূর্তের মধ্যেই এসে উপস্থিত হয়েছে আমি এমন এক জ্ঞান নিয়ে এসেছি যা আপনি জানেন না ওজি ইতুকামিন সাবাইন বেন এবং আপনার কাছে আমি সাবা দেশ থেকে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি এই আয়াতে শিক্ষণীয় বিষয় রয়েছে আকিদা দেখুন পাখিও তাহলে এইরকমের সিরকি আঁকি দেওয়ালা মানুষে চাইতে ভালো হুদ পাখি বলছে যে সোলেমান বাদশাহ আমি এমন কথা জানি যেটা আপনি জানেন না তাহলে বুঝা গেল যে সোলেমান সম্পর্কে পাখিরও আঁক দেয় আর কোর আল্লা সমর্থন করে তা বর্ণনা করছেন তার মানে এটা হচ্ছে কোরআনীয় বিশ্বাস যে সোলেমান আলী ইসলাম এত বড় বিশাল রাজত্ব পাওয়া সত্ত্বেও চোখের আড়ালের খবর জানতেন না যে পাখি গেছে তো কোথায় গেছে কাছে আসে না দূর দেশে গেছে আবার কি খবর নিয়ে এসছে কি তামাশা দেখে এসছে কিছুই জানেন না সোলেমান আলি ইসাল্লাম তারপরেও যারা বলবে এত কোরআন স্পষ্ট যে নবী আলমুল গায়। আমি আর অদৃশ্যের কথা জানেন হাজির নাজির সব জায়গায় হাজির হয়ে যান সব কিছু দেখেন তারা বড় শির করল তারা এই পাখির চাইতো নিকৃষ্ট নয় পাখিরা দেওয়ার চাইতে ভালো আল্লাহাক রবুল আলমিন তারপরে এই হুদহুদেরই কথা উল্লেখ করছেন হুদহুদ বলল ইন্নি অজাদ্য ইমরাতান সেখানে আমি একজন মহিলাকে পেলাম তামলে কহম যে মহিলা সেই দেশের লোকদের ওপর রাজত্ব করছে রানী ओतीय मिनकुल्ले से ही और ताकि सबकिछा सोलेमान अली घटन य कथाटी बलामान बोचे हाँ सबकिछ दे सबकिछ दे मान जो बला है सोलेमान अलीमामिक नबीरा मुखतारिकुल सबकि क्षमता रखें जानना जानना भलो मंद जाएत कर लें जाके इच्छा गुमना करलें जाके उद्धार कर दिलें धंदाउलबी जा पथे फकर बनिए दिलेंटा एकम्र आल्लर गुण মানে রাজত্ব চালাবার জন্য তাকে সবকিছুই দেওয়া হয়েছে মানে একটা দেশ পরিচালনা করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য যা লাগে তা দেওয়া হয়েছে ওয়ালাহা আরসুন আজিম আর তার এক বিশাল সিংহাসন আছে তাও দেখে এলাম যে সিংহাসনের খবর সালেমান রাখেন না কিন্তু পাখি দেখে আরো তিনি রিপোর্ট দিলেন আল্লাহকে বাদ দিয়ে তার সূর্য পূজা করছে ওয়ান আলহাম শান আর এই পাখি বলছে শৈতান তাদের পাপের কাজগুলিকে সিরকুফুরি কে সুসজ্জিত করে পেশ করেছে ওরা কেউ করতে ভালো লাগছে সূর্যের আল্লাহর এবাদত করতে ভালো লাগে না সূর্যের পূজা করতেই ভালো লাগছে তাদের ফসাদ্দহ মানিস সুতরাং এই শয়তান তাদেরকে সঠিক পথে চলতে বাধা সৃষ্টি করেছে ফাহুম্লা যার ফলে তারা সঠিক পথ পায় না শয়তান প্ররোচিত করে শয়তান পথভ্রষ্ট করার চেষ্টা করে কুমন্ত্রণে বসবাসা দেয় আর সেগুলি কথা মানুষ যখন শোনে আর সঠিক জ্ঞান অর্জন করে না আল্লাহ প্রদত্ত দিনের তখন রাস্তা পায় না গুমরা হয়ে যায় কত সুন্দর কথা পেশ করছে এই অনুভূতি চেতনা আছে যে সূর্য পূজা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্য পূজা আর আমরা মানুষ জ্ঞান আল্লাপ বুদ্ধি দিয়েছেন যা দিয়ে চাঁদ পর্যন্ত পৌঁছে গেলাম আকাশে উড়ে গেলাম সুফানুনিয়াতে কত কি করে ফেললাম সায়েন্স আর প্রযুক্তি আর আল্লাহকে চিনতে পারলাম না আল্লাহর একত্র জানতে পারলাম না বিবেক দিয়েছেন বিবেকের পদস্খলন ঘটতে পারে ভুল করতে পারে চলতে চলতে গিয়ে সেই জন্য যাতে করে পদস্খলন না ঘটে বিবেক আছাড় খেয়ে না পড়ে সেই জন্য আল্লাহ পাক কোরআনই হৃদায়ত দিয়েছেন গাইড বুক দিক নির্দেশনা আপনার আকলকে আপনার বুদ্ধিকে আপনার দিমাগকে গাইড করবে রাস্তা দেখাবে এই কোরআনে কেরি বহি তারপরেও এই পাখির সমান বোঝার তৌফিক হলো না যে সূর্য পূজা চন্দ্র পূজা তারকা পূজা আগুন পূজা আল্লাহর অন্যের পূজা মাজার পূজা প্রতিমা পূজা এগুলি শির্ক আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন মানব জাতিকে আল্লাহ এরশাদ করছেন আল্লাহর এ আয়তের সম্পর্ক হচ্ছে ওই ফাস মানিস শয়তান তাদেরকে সঠিক রাস্তায় চলতে বাধা সৃষ্টি করেছিল যাতে করে যাতে করে তারা ওই আল্লাহকে সেজদা না করতে পারে সূর্য সেজদা করুক আল্লাহকে যেন সেজদা না করুক শৈতানের কাজ হলিঠ খুব খুশি এটা হচ্ছে বধ প্রকৃতির মানুষের স্বভাব অথচ সেখান থেকে হয়তো কিছুই পেল না কিন্তু সেও বিভ্রান্ত সুতরাং আপনাকে সেই বিভ্রান্ত করতে চায় আল্লাহা বলছেন সেই আল্লাহকে শেষদা তারা করলো না যখন তাদেরকে সত্য পথে বৃষ্টি কতটা বৃষ্টি হবে কোনখানে হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না সেই আল্লাহ লুকায়িত বস্তুকে বের করে বৃষ্টি নামাচ্ছেন জমিনের লুকায়িত বস্তু খনিজ সম্পদ গাছপালা শস্য খাদ্যদ্রব্য কোন জমিতে কতটা ফসল হবে আবার এবার ফসল আসবে কি বন্যায় ডুবে যাবে বাগানে ফলের ফলন হবে কি হবে না মুকুল জ্বলে যাবে ইত্যাদি আল্লাহ ছাড়া কেউ জানে না লুকায়িত জিনিস জমিন থেকে আল্লাহাক উদ্গত করছেন কোন গাছ জন্মাবে আল্লাহাক ভালো জানেন ওই আলমাতুফুলেনুন আর তোমরা যা কিছু গোপনে রাখো আর যা প্রকাশ করো তাও আল্লাহাক জানেন একমাত্র আল্লাহ জানেন আল্লাহ এলাহ ইল্লাহ সেই আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই সুতরাং যিনি সবকিছুই জানেন যিনি আসমান জমিনের গোপন বস্তুগুলিকে লুকায়িত বস্তুকে বের করেন একমাত্র তিনি সৃষ্টিকর্তা তিনিা তিনি হায়াতমতের মালিক তাহলে এবাদতবন্দিকেও তাঁর জন্য করবে আর কাউকে দেবে না আল্লাহর হক আর অন্য কাউকে দেবে না লাহ ইহু রব্বুল আরশিল আজিম তে মহান আরসের অধিপতি দুনিয়ার শাসকদের সিংহাসন রয়েছে কিন্তু আল্লাপাকের আরসের তুলনায় তুচ্ছ ক্ষুদ্র ক্ষণিকের কিন্তু আল্লাপাকের আরসে আজিম সর্বদাই আছে সর্বদাই থাকবে এরাবুল আরশিল আজিম এজন্য আল্লাহ বলেছেন কালা স্থানুজুর তখন সালেমান আলাই সাল্লাম বললেন আচ্ছা হুধু তুমি এসব রিপোর্ট আসলে বলছো না যান বাঁচাবার জন্য বলছো দেখছি আমি সোলেমান আলি সাল্লামের রাজত্ব হচ্ছে সামদেশে সিরিয়া প্যালেস্টাইন লেবানন জর্ডন এসব এলাকা হচ্ছে সামদেশ বৃহৎ সামদেশ আর এই রানী বিলক এর রাজত্ব হচ্ছে এটা সৌদি আরবের দক্ষিণ দিকে সৌদি আরবের দক্ষিণ দিকে হচ্ছে এমান লোহিত সাগরের পাশে আর কোথায় হচ্ছে সামদেশ সৌদি আরবের উত্তর পশ্চিম দিকে এই দুই দেশের মাঝে ব্যবধান হচ্ছে প্রায় দেড় হাজার মাইল অর্থাৎ কিলোমিটারে বুঝতেই পারছেন যাওয়া আর আশাই খবর নেই যে এমন কোনো মহিলা রানী আছে যে এমন দেশে রাজত্ব করছে তখন তো এই কমিউনিকেশন ব্যবস্থা ছিল না তাই না যোগাযোগ ব্যবস্থা ছিল না সুতরাং কে কার খবর রাখে কোথায় কি হচ্ছে না হচ্ছে কি আছে না বললেন সানানুজোর আমি শীঘ্রই দেখবো তদন্ত করে আসাদা হুধু তুমি সত্য কথা বলছো আমিন নাকি তুমি মিছামিছি বলছো ইজহাব্বি কিতাব ইহাজা যাও একটা চিঠি লিখিলেন সালিম আলহ ইসলাম ইসলামের দাওয়াত দিয়ে ইমানের আহ্বান করে ইজাহি কিতাব ইহাজা আমার এই চিঠি তুমি নিয়ে যাও পত্র বা হোক পাখি হুদুদ ফালকে এলেই হিম এবং এই চিঠি নিয়ে গিয়ে তাদের কাছে নিক্ষেপ করে দাও দিয়ে দাও তাদেরকে সোম্মা তাওয়াল্লাহ সেখান থেকে তুমি উড়ে একটু দূরে বসে থাকবে ওখান থেকে ফিরে আসো আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি this August 7th, 8th and 9th, 2019, the tour will be telecast live around the world on Peace TV network, Facebook and YouTube. Get ready to witness eminent discourses live. On the personal invitation of the Chief Minister, State Government of Galantan Ustaz Dato Haji Ahmed bin Yaqob. Dr. Zakir Naik will deliver public For talks you to enter the fold of Islam. Inshallah on Wednesday, 7th August 2019 at 8:15 PM Malaysian time and 4:15 PM UAE time. Witness Fadik Naik's insightful analysis in public on Prophet Muhammad, the liberator of humanity. Followed by Dr. Zakir Naik's public talk on Quran, the path to happiness. at Kalantham Trade Center, Kota Bharu, Malaysia. Inshallah, on Thursday, 8 August 2019, at 9 Malaysian time and 5 a.m. UAE time, Dr. Zagir Naik will give a special presentation on Misconceptions about Islam, followed by an open question and answer session at the main banquet hall, Kota Darul Naim complex. Inshallah, Friday, 9th August 2019, at 1.30 p.m. Malaysian time and 9.30 a.m. UAE time. Jum'ah Khutbah by Farik Naik at Cube Mosque, Kelantan. Inshallah, Friday 9th August at 9.20 p.m. Malaysian time and 5.20 p.m. UAE time. Join Farik Naik in his pragmatic evaluation in public on the impact of the glorious Qur'an on our lives. Followed by a public talk by Dr. Sakir Naik on Islamophobia at Sultan Muhammad 4 Stadium, Kota Bharu, Galantan, Malaysia. All public talks of Dr. Zakir Naik will be followed by an open question and answer session. Don't miss the opportunity to attend these pioneering and dynamic public talks. Be there on August 7th, 8th and 9th. People from all religions and faiths are welcome. Watch live on Peace TV Network, Satellite and Mobile App, Facebook and YouTube. Download Peace TV Network App now to watch Dr. Zakir Naik's Lectures live on your mobiles. Dr. Zakir Naik's Galantan Tour Didha, Dando, Mullapodher <laughs> Abhav, Prakritavishasher Abhav, Aashaton Jibon Japon Dharmoke, Gulbhabetul Dharah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 সম্মানিত ভাতৃমণ্ডলী আমরা ফিরে আসি আমাদের আলোচনার দিকে আমাদের কাছে যখন চিঠি পৌঁছিল চিঠিটা খুলে দেখলো তারপরে নিজের সভাসদ যারা সংসদ সদস্য তাদেরকে জিজ্ঞেস করলো পরামর্শমূলক ইয়াল মালাও হে আমার সভা করিম। আমার কাছে একটি পত্র এসেছে যেটা বড়ই সম্মানযোগ্য পত্র তাহলে এই কথাই বোঝা যায় যে তার ভূমিকা ইতিবাচক শ্রদ্ধা তার অন্তরে আছে এই চিঠি সম্পর্কে অবজ্ঞা নেই ইন্নাহিন সুলেমান এই চিঠি সোলেমানের পক্ষ থেকে ওয়াই বিসমিল্লাহ রহমানুর রাহিম আর তার বিষয়বস্তু হচ্ছে বিসমিল্লাহ রহমানুর রাহিম দিয়ে আরম্ভ সে আল্লাহর নামে শুরু করছি যিনি বড়ো দয়াবান আর মহান করুণাময় আল্লাহ তালু আলিহা আমার সামনে তোমরা অহংকার করিও না ও আসলিমিন আর আমার কাছে তোমরা আত্মসমর্পণ করে মুসলিম হয়ে উপস্থিত হও এই ছিল চিঠির বিষয়বস্তু ইসলামের দাওয়াত নবী করিম সাল্লাহ আলিয়া মক্কা বিজয়ের পরে যারা বিভিন্ন দেশের শাসক বড়ো রাজা রাজাবাজ সার ছিল তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি রেখেছিলেন हेरक रोम साम्राज्यर राजा किसरा पारस्य साम्राज्य राजा हाबास आवे नियाई और विभिन्न एलिक नबी करीम्लम अनेकगुली चिठी तर दूत दर के लिए सहबाई कान दिए पहुँचे दिए जाते तरह आल्ला पा हुज्जत दलिल प्रमाण काएम हो जाए को शासक एक कथा ना बोलते परे जो निजे शासन व्यवस्था नहीं व्यतीब्यस्त और आल्ला सम्पर्के पर सम्पर्क क्यों छोनाथ ना बोलते মানলে ভালো কথা আর না মানলে তাদের এই অজুর অজুহাত শেষ কালকামতে আর বলতে পারবে না মা জা আনা মিন নজির আল্লাহ আমাদের কি কেউ তো সতর্ক সাবধান করেনি রাসির সালসাল্লামের এই হচ্ছে সন্ন্যতি আদর্শ শাসকদেরকে নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে ভালো কথা উত্তম পন্থায় পেশ করা শ্রদ্ধার সাথে পেশ করেছেন মিন মোহাম্মদিন আবদুল্লাহ ওয়ারাসুলহ এল আহ হেরাক্লা আজিমির রুম রুমের মহান ব্যক্তি আজিমর রুম রুমের মহান শাসক এভাবে সম্বোধন করেছেন এতে বোঝা যায় যে বড়োদেরকে সম্মানের সাথে শ্রদ্ধা করতে হবে যাতে করে তাদের অন্তরকে আকৃষ্ট করা যেতে পারে কখনো কারো সাথে কথা বললে আপনি নিজেকে ওপরে তাকে ছোট মনে করে বলছেন এই রকম কথা বললে তার অন্তর খুলতে পারবেন না এমনকি আপনার গ্রামের লোকের সাথেও আপনি জেনেছেন বাইরে লেখাপড়া করে গেছেন হ্যাঁ সঠিক দিন জেনেছেন আরেকজন জানে না আর আপনি তাকে যেন এইভাবে কথা বলছেন সে নিচে আপনি ওপরে কখনো হেদায় করতে পারবেন না সমান হয়ে অথবা আপনি নিচের দিক দিয়ে কথা বলবেন হিতাকাঙ্ক্ষী দরদি আপনি তার ব্যথায় ব্যথিত তার জন্য কল্যাণ কামনা করেন এই অনুভূতি যেন তার অন্তরে আসে তাহলে তার অন্তর খুলে দেবে আপনি যা বলবেন এখন শোনবেন আপনার আস্থা হবে যেন এই লোক আমার কল্যাণ চাই আমার ভুল ধরলেও তাতে কল্যাণ আছে আমার মানহানি চাই না এটা হচ্ছে ইসলামের দাওয়ার তরিকা আর এই তরিকা আরে আপনার বয়স হয়ে গেল পঞ্চাশ আর নামাজটাই পড়তে জানেন না এত দিন ধরে আপনি এটাই জানেন নাই যে এটা বিদাত এতদিন ধরে এ সম্পর্কে জ্ঞান নাই এটা সের কথা না এই ধরুন কথা না তাকে আপনি জানেন না কি জানেন তাহলে না এরকম কথা না এটা আপনি নিজেকে উঁচা মনে করে কথা বলছেন উত্তম পন্থা ইসলামের দাওয়াত পেশ করতে হবে যে কোনো ক্ষেত্রে হোক না কেন মুসলিমের কাছে হোক অথবা মুসলিমের কাছে হোক শ্রদ্ধার সাথে ইসলামকে উপহার স্বরূপ তুলে ধরতে চিঠি লিখার পদ্ধতিও শেখানো হয়েছে চিঠি লিখার প্রাচীন তরিকা এবং আল্লাহ প্রদত্ত তরিকা সোলেমান আলী সালাম লিখেছেন আর রসুল্লা সাল্লাম লিখেছেন যার পক্ষ থেকে তার নাম প্রথম লিখা হবে মিন মোহাম্মদিন আবদুল্লাহ রাসল্লি মোহাম্মদ নাম দি মিন ইমিনেমান সালেমানের পক্ষ থেকে অমুকের দিকে আজকালকার চিঠি দিয়ে লিখা হয় নিজের কথা শেষে লিখায় নিজের নাম ওপরে লিখায় হয় অমুকের প্রতি হ্যাঁ টু না এটা তরিকা আল্লা প্রদত্ত তরিকা নেয় আর চিঠি শুরু করে বিসমিল্লা দিয়ে এ লাহি ভরসা দিয়ে নয় যেমন এক শ্রেণীর বিদাতি মুসলিমরা করে থাকে ভুল সাতশো ছিয়াশি দিয়ে নয় সাতশো মানে বিসমিল্লা নয় অঙ্ক বের করা ইসলামে জাইজ নাই যে বাইর অঙ্ক আবজাদ হাওয়াজ হত্যির অঙ্ক বের করবেন এটা ইসলামের জাইজ নাই তারপরে সাতশো ছিয়াশি হরে কৃষ্ণর অঙ্ক বেরোয় তা আপনি বিসমিল্লা লিখলেন সাতশো ছিয়াশির মাধ্যমে না হরে কৃষ্ণ লিখলেন মুসলিম শিরিক করলেন আপনি सवधान कखनो निजे बाड़ीते चिठीते गाड़ी से कैलेंडारे सात सौ छिया मुस्लिम समाजे छड़े रही है भारत बांग पाकिस्तान आल्ला पा मुस्लिम देखायत दान करें ज्ञान अर्जने तौफिक दान करें संशोधने तौफिक दान करें विस्मिल्लाहमान राहिम लिखभ अल्लाह पापर इशाद करी बल्लो या संसद सदस्य विषय तुम्हारा परामर्श दओ মা কন্ত কাতিাতান আমরান হাত তাতা সাধন তোমরা যতক্ষণ কোনো কাজে উপস্থিত না থাকো ততক্ষণ আমি কোনো সিদ্ধান্তকে চূড়ান্ত করি না এর আগেও কখনো তোমাদের পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নিামর্শ দাও করবোটা কি কি জবাব দেব ডেকেছে যাব আত্মসমর্পণ আমরা করব না যুদ্ধ করব কি করব তোমরা বলো কালু তখন সংসদ সদস্যরা বলল নেতারা বলল না উলু উলুকু আলু উলু বাসিন সেদি আমরা বড় শক্তিশালী এবং যুদ্ধবিদ্যায় বড় কঠোর এবং যুদ্ধ করাই আমরা বড় কঠোর আমার তবে আমরা প্রস্তুত আছি আমাদের শক্তিও আছে ক্ষমতা আছে আর সেনা সেনাবাহিনী আছে আর যুদ্ধবিদ্যাতে আমরা বড়ই পারদর্শী এখন আপনার হাতে এই বিষয়টি ন্যস্ত ওয়াল আমর এলে এই সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন ফানজরি মাজা তামরিন আপনি কি বলছেন বলেন যা বলবেন তাই করব আমরা প্রস্তুত আমরা কালাত কিন্তু রানী হইলু বড়ই বুদ্ধিমত্তা ছিলেন বলছেন ইন্নাল মুলুকা দাখালু আরিয়া শাসকরা যখন অন্য কোন জনপদে প্রবেশ করে হানা আক্রমণ করে আফসা দু হা ভালো অবস্থা থাকে না বিপর্যয় সৃষ্টি করে ফেলে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলে অশান্তি হয়ে যায় সেই দেশের জন্য সেখানকার জীবন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে সর্বনাশ করে ফেলে ওজাল আজিল্লা सम्मानित व्यक्ति तक और मान सम्मान थे डाक्टर इंजिनियर आलेम आर बुद्धिमान बुद्धिजीवी सकल के बंदी एकसाथे मान सम्मान था छाड़े घर बाड़ी थे निर्वासित होते हैं ओके जा रकम ही कर যদি লড়াই করতে যাই তো এরকমই হবে আমাদের দেশের দশা সুতরাং না এরকম ঝুঁকি নেব না লড়াই করব না ওখা যাইলে ফালুন এটি আল্লাপাকের কথা অথবা এই বিলকিস রানির কথা দুটোই তফসিরের মত ওয়া ইন্মুর সেলাতুন এলেহি বেহাদ ইয়া তবে আমি উপকন পাঠাবো সোলেমানকে তাতে যদি সন্তুষ্ট হয়ে যায় কিছু গিফট পাঠিয়ে যদি রাজি করে নেওয়া যায় কারণ হয়তো কিছু ধন সম্পদের লোবাল আল্লাহ আছে যদি সে নবী না হয় শুধু রাজা হয় তাহলে ওপর ঢোকন পেলে সন্তুষ্ট থাকবে যে বছরের বছর কিছু যদি ওপরঢকন হাদিয়া তোফা গিফট পাঠিয়ে দেয় তাহলে যথেষ্ট যেমন বড় শক্তিশালী দেশগুলি গরিব দেশগুলি দুর্বল দেশকে শোষণ করে খাচ্ছে হ্যাঁ তাদের ইচ্ছা মতো সেখানে আদেশ নির্দেশ দিচ্ছে আর লুটপাট করে খাচ্ছে তাতেই সন্তুষ্ট আর যদি না দেয় তাহলে খবর আছে সাবধান তোমাদের এই করবো সেই এক ঘরে করে দেব। যদি শাসক হয়তুন বেমায়ার জল মুরসালুন আর তারপর আমি দেখছি তামাশা যে আমার দূতরা কিভাবে ফিরে আসছে মানে কি প্রতিক্রিয়া নিয়ে ফিরে আসছে সোলেমান উপ কবুল করলো কি করলো না নাকি আক্রমণ করতে চাই ফালাম্মা জা আসলেমান যখন সোলেমান আলী ইসাল্লামের কাছে উপ ঢোকন নিয়ে লোকের আসলো কালা তখন সালেমান আলী ইসলাম উপ গ্রহণ করলেন না কারণ তিনি দুনিয়ামুখী নন আল্লাখী আের তিনি মানুষের মানুষের সংশোধন চান। মতো জীবন চান বিলকিসের জন্য রানীর জন্য সেই দেশবাসীর জন্য হ্যাঁ তিনি ধনদৌল চান না ভোগ বিলাসের সামগ্রী চান না আল্লাহাক যা দিয়েছেন তাই যথেষ্ট তাই বলছেন আতমেদ্য নানি মাল। আমাকে ধন সম্পদ দিয়ে তোমরা সাহায্য করার জন্য এসছো বল আন্তুম বেহাদি এতে বরং তোমরাই তোমাদের উপ খুশি হও যা তোমাদের কাছেই থাক এর যে এলে ফিরে যাও তাদের কাছে রানী আর রানীর যারা সংসদ সদস্য রয়েছে তাদের কাছে ফিরে যাও ফালানা আতি আন্না হবে জন উদ্দিন তাদের কাছে অবশ্যই অবশ্যই এমন এক সেনাবাহিনী নিয়ে আমি আসব যার মোকাবেলা তাদের করা ক্ষমতাই নেই মোকাবেলাই করতে পারবে না ওয়ালা নুখর মিনহা আজিল্লা তান এবং সেই দেশ থেকে তাদেরকে লাঞ্ছিত করে আমি বের করে দেব আর তারা হবে অপদস্ত লাঞ্ছিত কালাইয়া আয়ালা ইয়াতি নিবে আর সেহা কাবলা মুসলিমিন সেই সময় সোলেমান আলহিসাল্লাম তাদেরকে ফিরিয়ে দিয়ে নিজের সংসদ সদস্যদেরকে বললেন যারা সভায় বসে থাকে তাদেরকে বললেন জিনেরা আছে মানুষ আছে তাদেরকে বললেন হে আমার সংসদ সদস্যরা এই যখন ইয়া তিনি বে আর সিলকিস রানীর সিংহাসন কে এনে দিতে পারবে কাবুলা ইয়াতুনি মুসলিম তার আসার করবে। সে যে আত্মসমর্পণ করে আমার কাছে আসবে তার আগে কে এনে দিতে পারে বলো কে কত দ্রুত এনে দিতে পারবে কালা ইফির জিন জিনদের মধ্যে কার এক শক্তি ধর এই শক্তিধর জিন বলল আনা আমি সেই সিংহাসন এনে দিতে পারব আপনার এই সভা থেকে উঠার পূর্বে সালাম বিচার করার জন্য দেশের সমস্যা সমাধানের জন্য সভায় সিংহাসনে বসতেন সকালবেলা আর দুপুর হলে খাবার টাইম দুপুর হলে উঠে যেতেন এই সকাল থেকে দুপুর এর মাঝখানে আমি তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনার সিংহাসন দেড় হাজার মাইল দূরে আছে সেখানে যাব আর এনে দেব। এই কাজ এমনি সাধারণ মানুষ করতে পারে না কিন্তু জিনেরা পারে এই জিন বলল যে আমি এই কাজে সক্ষম ওয়াই আল্লাহ আমিন আর আমি এই কাজের ওপর বড়ই ক্ষমতার অধিকারী আর আস্থা ভাজন আমিন শক্তিও আছে আর আমার মধ্যে আমার ওপর আপনি আস্থা করুন আমি আস্থা ভাজন বিশ্বস্ত খেয়ানত করব না এমন নাই যে সেখান থেকে আমি অন্য কোথাও পালিয়ে যাবো আপনার দেশ থেকে অথবা সিংহাসন নিয়ে কোথাও চলে যাবে এমনটা করবো না এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ ফকরব্বুল আলম যান আমাদের কোনো খাতা মাফ করেন নে কামলে তৌফিক দান করেন আল্লাহাক রব আলমিন যেন সত্য কথা গ্রহণ করার তৌফিক দান করেন আমাদের সদ জীবন যাপনে তৌফিক দান করেন অন্তর কে খোলার তৌফিক দান করেন হক সত্য গ্রহণের জন্য আর আল্লাহাকান করেন আখেরতে সাল নবীনা মোহাম্মদ আলা আলী ও সাহবী আজমাই اضاء الله دربي يا لسعدي وهنائي يا نفعي وعنائي لا يطيب العيش في رضا ربي السمائي الله ربي حل وحل الله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 ইসলামের নারীর মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যা ষাটটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস বাংলায়